বাংলা মানবতা সমাধান গো ব্যাক টু ইউরিপর that God is one division in Islam is prohibited we understand.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 What is the meaning of the word fundamentalist? The concept of Jihad. You are terrorists. You marry more than one wife. They are labeled as terrorists, fundamentalists. You spread the religion with the sword. These few misconceptions at the back of the mind, will prevent them from accepting the beauty of islam প্রতি জাযাকাল্লাহু খাইরান আর মূল্যবান বক্তব্যের জন্য এখন আমরা প্রশ্ন করব সামনে একটি মাইক আছে কোন ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান মনে রাখতে হবে নিয়ম হলো প্রশ্ন হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক বক্তৃতা হলে চলবে না বোনদের থেকেও প্রশ্ন আছে তাই প্রশ্ন মাইক্রোফোন থেকে প্রশ্ন আমি বেশি পছন্দ করি বোনেরা চিরকুটে প্রশ্ন লিখতে পারেন ভাইদের জন্য চিরকুটের মাইকি আমার পছন্দ আমি চিরকুটের পক্ষে নই কারণ इके धारणा विशेषत और माइक्रोफोन सामने आसते अनुरोध कर सूझ दी चाहिए मुस्लिम কোনো ব্যাখ্যা বা কোনো সমালোচনা থাকলে সমস্যা নেই আমি দায়িত্ব নিতে পারি আমার বয়স কম এখনো কোনো অমুসলিমের কোনো প্রশ্ন থাকলে কোনো ব্যাখ্যা জিজ্ঞাসা এমন এমনকি সমালোচনা কোনো বিষয়ে দ্বিমত থাকলে এটাই সুযোগ আপনাদের নিরাপদ থাকবেন আমি নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্রশ্ন করতে পারেন কোন অমুসলিম প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনে আমি প্রথমে অমুসলিমকে পছন্দ করি কোন ব্যাখ্যা मर दौरदाल प्रेरण करें छापान्न सालाम पाठाते फिर सबादल सालाम प्रश्न करल नबी मोहम्मद कैमन छोड़ा भाई नबी मुहम्मद सल्लाम प्रकृति हम आल्ला नबी मानव जर प्रेरित आल्लाष चूड़ान नबी प्रकृतिगत भाव मानूष छः मानूष क्योंकि एक जो आदर्श मानव मानूष हाँ मानूष हिसाब क्योंकि गुणवल और मर्यादा चे अनेक मानुष छा कि नन তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব যেমন করেন আল্লাহ বলেন একুশ তোমাদের জন্য রাসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ আছে। সুতরাং তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহ সোমান রাসুল তিনি সর্বশক্তমান আল্লাহর নবী ছিলেন কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্ত মানুষের উপর পৃথিবীতে নেমে আসেন সুখ দুঃখের খোঁজ খবর নেন যা পুরোপুরি অযৌক্তিক ঈশ্বর যদি পৃথিবীতে আসেন তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে তাই মোহাম্মদ মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি আল্লাহ তা আলার সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ছিলেন তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন যেমন পবিত্র করণে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় কিন্তু আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত তাই আমাদের বুঝতে হবে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসুল যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমাদের মতো সাধারণ মানুষদের বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন পদমর্যাদা আর পদ বিপদ আল্লাহ পরীক্ষা একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী রাসুল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাই তিনি এক আদর্শ মানব ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ তিনি বাসার আলহামদুলিল্লাহ এক বোন প্রশ্ন করেছেন বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে সে আর স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করা মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য গ্রহণ করাকে কে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণ বলেছি স্ত্রী নারী নিতে পারে তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেয়া এটা গ্রহণযোগ্য যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামক হয়ে থাকে কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না জন একজন হলে করতে পারে তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপতনে থাকার চেয়ে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়stripped কে আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশিকুর উত্তরটা পেয়েছেন কোনো অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে আসেন অমুসলিম বা ধর্মান্তৃতদের আমি স্বাগত জানাই আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম এক নাস্তিককে প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটি করছি তাওরাত বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একই ধর্মে কেন ঘৃণা বিদ্বেষ আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো भूल कुरानी घृणा विद्वेश कुरान भारत करो तुम्हारा भलोदारंदो मध्य शेष उपाय हिसाब सेवहार करते होते शांति शांति है हिंसा विद्वेश कथा बना कुरान घृणा विद्वेश घृणा करब হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিম কে ঘৃণা করা আল্লাহ যে তুমি বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হিদায়ত দাও আল্লাহ সুতার হাতে আর এটা নাস্তিকের ভুল ধারণা তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্ম কখনো বলে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া এ ব্যাপারে আমার মন্তব্য কি প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত मुसलिम दर दो पक्ष देखते पा एक पक्ष बोलते पूर लंडने पंचाश जन बसपराध मानु हत्या पंचाश जन बसिपराध मानुष हत्या हराम आल्ला नम्बर पांच आय नम्बर बत्रीस যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানব হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো রক্ষা করলো ৫০ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান আলেম এম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেন এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন দেব খিলিতি গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ चार कर सन्द मुस्लिम सन्दे आयारे जा घटे आयारे आयरिस अच्छा क्या कैथलिक सन्दे तैथलिकबाद তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোন মুসলিম করলে সেটা মুসলিম হয়ে যায় মুসলিম তারা সমাজের কুলাঙ্গার করেছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল কে কে হিটলার হিটলার মিলিয়ন ইহুদি মিলিয়ন আমরা কি বলি বলছে মুসলিনী তিনি মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলিনী কোন মাদ্রাসা ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই আসসালামু and believing in Allah. When you are a mother, and the people, you believe in the knowledge, and you believe my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. They শিশুরা বাংলাদেশে বাংলায় সেই তো একজন আদর্শ মুসলিম তার সত্তাকে আল্লাভে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন उबर्णियो। उबर्णियो। की की माला जार कारण बानदा होते महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुसलिम करणीय और बर्जन्य परवर्ती अनुष्ठान पिसाए অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম আর মার্কিন আমাকে প্রশ্ন করেছিল ভাই জাকির আপনি কি মনে করেন ওসাফা বিন লাদেন সন্ত্রাসী আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরাপদ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না আমি তার বন্ধু নই আমি তাকে চিনি না তার শত্রুও নই কোরআন বলছে সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহ ভাজন অনেক বেশি মন্তব্য আছে আপনি নেটে গেলে स्तान जो प्रमाण चे ओसामा क्यों करनी ब्लेयर के प्रमाण दिए मुशारुफ को तर्क खुद मेने मेनेसाम लादेन আমরা নিজেই দেখতে পাই তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তানে আক্রমণ করতে যাচ্ছি আর হাজারো মানুষ মারা যাচ্ছে এবং বিবিসি আমরা হামলা করতে দেখেছি এটা প্রমাণিত যদি এখন জিজ্ঞেস করেন কে এক নম্বর সন্ত্রাসী জর্জ এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার নাইক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুসকে এক নম্বর বলেছেন কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম আর সেখানে এক তরুণ বলতে চায় না সে কোন দলের ছিল ইসলাম সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বললো আকবর জর্জ বুসের মৃত্যু হোক তার কিছু সমর্থক ছিল আমার লেকচারটাই শেষ তাই আমি দাঁড়িয়ে বললাম আমাদের প্রণবী মোহাম্মদ বলেছেন ইসলামের দুই ঘোর শত্রু ছিল দুজনের নামে ছিল ওমর মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ কাছে দোয়া করলেন কমপক্ষে এক উমরকে হৃদায়ত দেওয়ার জন্য ওমর রাজি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি মুসলিম হলেন জর্জ বুসেরও হৃদয়ের জন্য আমাদের দোয়া করা উচিত মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না যদি সমস্যা হলো আমরা রাসুলের সিরাত পড়ি না দেখেন হজরত আনহ ইসলামের ঘোর শত্রু ছিলেন ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন তিনি আল ফারুক উপাধি পেলেন আগামীকাল মুসলিম হয় খুব ভালো তাকে হত্যা করতে চান কেন আমরা আল্লাহর কাছে আল্লাহ যেন হৃদায় কি ঘটেছিল মানববিধ্বংসীয় অস্ত্র কোন মানব অস্ত্র পাওয়া যায়নি কি ঘটেছিল আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না স্বীকার করে তিনি ভালো ছিলেন না क्योंकि एनकार इरकर अवस्था देखें अपनारा हाँ सद्दाम हसंदी समय खराब छो क्थी खराब छो की बीरक समस्या हो निराप्ता नहीं सन्सर बिुद्धे शांति युद्ध नामे बुझते तो ये प्रकाश सन्स कि मुख खुल क्यों ही ना লন্ডনে তিপান্ন চুয়াল্লিশ জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল আমরা শোক করি না প্রতিবাদ করি কিন্তু যদি কেউ বলে আসেন দু মিনিট নিরাপত্তা পালন করি আমরা তাতে একমত তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নিরাপত্তা পালন করব। লন্ডনে ৫০ জন মানুষ মারা গেলে দুই মিনিট নিরবতা পালন করেন আর এর বিরুদ্ধে নয় আমরা যা ঘটেছিল তা ভুল এর জন্য শোক করি না প্রতিবাদ করি কিন্তু দেখেন হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গুজরাটে গুজরাট ছিলেন মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ করা হয়েছিল এগারো সেপ্টেম্বর নিউ তুলনায় পাঁচ থেকে দশ হাজার মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল হাজারো নারী ধর্ষিত হয়েছিল আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল মাত্র কয়েকটা ক্লিপ ওখানে শেষ গুজরাটের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড চেয়ে অনেক বেশি ছিল সার্ভে করা হয়েছে কে এ ব্যাপারে কথা বলে যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায় কোন পার্থক্য নেই যে ফিলিস্তিনিগানিরা মরছে ইসলামে সকল মানুষের সমান একমাত্র হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছে এবং বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে পরস্পরকে চিনতে পারো ঘৃণা করো আর লিঙ্গ নয় সম্পদ নয় গায়ের নয় জাতীয়তা নয় তা হচ্ছে তাকোয়া এটা স্রষ্টাবতি ধার্মিকতা এটা সততা একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে তারও সেটারও প্রতিবাদ করি যা ঘটেছিল আফগানিস্তানে ইরাকে গুজরাটে মিডিয়া যখন প্রকাশ করে জানেন আপনারা মিডিয়া কি করে তারা কুলাঙ্গাতে ধরে নেয় আর প্রশ্ন করে আপনি কি প্রথমে মুসলিম সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ পাল্টা প্রশ্ন করে বেকে যাই ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ উত্তরটা কি ঠিক যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ তাই বেকায়দায় ফেলতে হবে তারা যে আমাদেরকে আগুনে ফেলছে আমরা কেন সে আগুনে পড়ে পড়ছি তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ আমি প্রথমে মানুষ একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ আমরা প্রথমে মুসলিম আমরা কেন মুসলিম আমরা ব্রিটিশও প্রথমে মুসলিম তারপরে আলাপকারী আমাদের আমাদের এই জীবন দিয়েছেন তিনি সকল তারপর দেশের প্রতি অনুগত কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয় আল্লাহ প্রথম যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয় প্রথমে কাকে অনুসরণ করব। দেশ নাকি মানবতা মানবতা কারণ প্রথমে আপনি মানুষ ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী অনুসরণ করবে আপনি না কারণ আপনি প্রথমে মানুষ একইভাবে আপনি প্রথমে নাকি মুসলিম প্রথমে মুসলিম ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনে প্রথমে মুসলিম এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম পরে সৌদি ইউতে আমরা প্রথমে মুসলিম তারপরেটি কুয়েতে আমরা প্রথমে মুসলিম তারপর কুয়েতি কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে এভাবে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মিডিয়া কি করে সমাজের কুলাঙ্গাদের বাছাই করে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো আমার অভিমত কি হিজাব খুলে ফেলা হয় ফতোয়া সম্পর্কে মিডিয়া কি করে মিডিয়া কুলাঙ্গাদের বাছাই করে যেমন এগারো সেপ্টেম্বরের পরে কারণটা একটা জরিপ হয়েছিল প্রায় সব মুসলিমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত নিরানব্বই দশমিক নয় ভাগ আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না এখন এক কথা যদি বলে নারীদের হিজাব করা চলবে না তারা তাকে সামনে নিয়ে আসে আর এটাই মিডিয়ার কুকর্ম ঠিক আছে যদি না উত্তক্ত হতে চান ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্তক্তা বা ধর্ষিত করতে চায় আহলান আমরা তা চাই না মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই এই কারণে উত্তর দেওয়ার উপায় হবে কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে নারীদের হোক তাদের এবং এই পরিস্থিতিতে হিজাব পালন করবে তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমত ইসলাম অনুসরণ করবে আশা করি উত্তরটা পেয়েছেন فانا دال بي وبند الالمتي আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরমিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই এক बेमेल करेट पीस टी डटी मानव